السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شوفي لدرشق سرطة صحيح البخاري كتاب والعدب شش تصار شنکران تو حديث قلی عبرو اپنا درشام نبوستا فن کرچی যে অধ্যায়টি দিয়ে শুরু করবো খিতাবুল আজাব এর পঁয়ত্রিশতম অধ্যায় বাবুর আমরিকুল্লিহি মানুষ তার জীবনটিকে সুন্দর করে নেওয়ার কতগুলি মাধ্যম রয়েছে তার মাঝে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল সরলতা নম্রতা ভদ্রতা ও বিনয়ী ভা তিনি ইমাম বুখারি রাহমহল্লা অধ্যায় বেঁধেছেন ফিল রিফিল আমি জীবনের সকল ক্ষেত্রে ভদ্রতা ও সরলতা অবলম্বন করা ইমাম বুখারী রাহেমা একটি গুরুত্বপূর্ণ হাদিস। চব্বিশ নম্বর হাদিস হাদিসটি প্রসিদ্ধতা আবে রাহেমাহুল্লা তিনি বর্ণনা করছেন উমুল তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহা হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন دخل رهتم من اليهود على رسول الله صلى الله عليه وسلم فقالوا السلام عليكم هم মুমিন আয়েশা রাদিয়াল্লাহু анহা বলছেন একদল ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলো আসে তারা বলল আসসালামু আলাইকুম আসসালামু আসসালামু নয় আসসালামু আসলে এহুদ তাদের স্বভাব সারা জীবনেই খারাপ ছিল এখনো খারাপ বিশ্বের শ্রেষ্ঠ আদর্শের মানুষ মোহাম্মদ সাল্লি হুসাল্লামের সাথেও তাদের স্বভাব খারাপ ছিল তাকে এসে তারা সালামের ঢঙে বলতেছে আসসালাম আলাইকুম আপনাদের ধ্বংস হোক তুহা ফুল আয়সারদি আল্লাহা তিনি ঘরের ভিতরে রয়েছেন আওয়াজ শুনেছেন শুনে নিজেকে সামলাতে পারেননি তিনি বললেন আমি শুনে আমিও জবাব দিয়েছি ধ্বংস হোক এবং তোমাদের উপর আল্লাহন বর্ষিত হোক আয়সারি আল্লাহ আনহা রেগে গিয়ে সত্য জবাব দিলেন্লাহা রাসুর সালাহাল্লাম আয়সার সান থামো হে আয়সা কুল্লি। আল্লাহ ভদ্রতা পছন্দ করেন অন্নবন্দনা এসেছে আল্লাহ সুবাহ তিনি নিজেই হলেন নরম সরল প্রকৃতি সুতরাং তিনি নম্রতা সরলতা ভদ্রতা আল্লাহ তিনি আপনি সান্ত্বনা দিচ্ছেন কেন আপনি কি শোনেননি তারা কি বলল তাদের আচরণ কিরূপ আপনি কি দেখলেন না আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলছেন তুমিও কি দেখনি আমি তো জবাব তাদের দিয়েছি কিন্তু তারা যেভাবে উদ্ভট ভাষায় আমাকে কথা বলেছে সম্বোধন করেছে আমি সেভাবে করিনি আমি ভদ্র নম্রভাবে খুব সূক্ষ্মভাবে তাদের সমান জবাব দিয়েছি আমিও বলেছি ওয়ালাইকুম তোমাদেরও ধ্বংস হোক সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লি সাল্লাম কি ধরনের তার নম্রতা ভদ্রতা অভিনয়ী স্বভাব ছিল এ হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাকে কেউ যদি গালি দেয় এতে তার সম্মানকে নিয়ে যেতে পারবে না রাসুল সাল আলিহ্লামের সাথে কেউ যদি এ ধরনের আচরণ করে রাসুল সাল্লু আলি হুসাল্লামের মর্যাদাকে সে নিয়ে যেতে পারবে না বরং রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম তাদের সাথে যে নম্রতা ভদ্রতার ব্যবহার করলেন হতে পারে রাসুর সাল আলী হুসাল্লামের এই নম্র ভদ্র ব্যবহারের কারণে সেই অহুদ সমাজ তারাও ইসলামে দীক্ষিত হবে বাস্তবে হয়েছে এর এরা সংখ্যগণিত দৃষ্টান্ত রয়েছে হিমাম বুখারী রহম্লা অধ্যায় নিয়ে এসেছেন জীবনের সকল কাজে নম্রতা ভদ্রতা এ ধরনেরই থাকা উচিত رسول صلى الله عليه وسلم وشي نردز دلن جي نردش رعلو كي امام بخاري رحمه الله ايوان تهب ديشن امام بخاري رحمه الله ايخان ادتوا حدث نيشتن سوية هزار موتش نمبر حدث جي حدث تي عناس بن مالك رضي الله تعالى عنه باننا قرشن أن أعربياً بالا في المشجد فقاموا إليه فقال رسول الله صلى الله عليه وسلم لا تزرموه পেশাব করে দিয়েছে কারণ বেচারা জানে না মসজিদে পেশাব করা যায় না সে মসজিদে পেশাব করে ফেলেছে সাহাবাই কেরমগন যখনই তাকে মসজিদে পেশাব করতে দেখে সকলেই ক্ষিপ্ত হয়ে তাকে ধমক দিতে শুরু করেছে ধমক দিলে রাসুল সাল্লাই্লাম যখন বিষয়টি দেখলেন তিনি সাহাবিদেরকে থামালেন বললেন থামো তাকে ধমক দিও না সে ব্যক্তির পেশাব করা হলো রাসুল সাল্লাহাম তাকে বললেন অন্য হাতিশে এসেছে তাকে বললেন বা সাহাবিদেরকে আগে বললেন যে তোমরা এক বালতি পানি নিয়ে আসো পানি নিয়ে আসা হলো পেশাবের উপর পানি ঢেলে দিলেন মসজিদ পবিত্র হয়ে গেল তাকে বললেন জেনে রাখো এই মসজিদ পেশাব করার জায়গা নয় এটা হচ্ছে সালাতের জন্য এটা হচ্ছে করান তেলাওতের জন্য এটা হচ্ছে আবাদতের জন্য জায়গা এমন কাজের জন্য এ জায়গা নয় রাসুলসাল্লা আলিহাল্লাম সাহাবিদেরকে বাধা দিলেন তাকে ধমক দেওয়া তাকে শক্ত ভাষায় কথা বলা তিনি খুব সুন্দর ভাষায় তাকে বললেন বলার পরেই অন্নবর্ণনায় এসেছে যে সেই ব্যক্তি রাসুল সাল্লা এই সুন্দর মধুর্য নম্র ভদ্র আচরণ পেয়ে তিনি নিজে আর থাকতে পারেন পারেননি তিনি ইসলাম গ্রহণ করেছেন আগে আমরা সে আদিষ্ট আলোচনা করেছি এই ব্যক্তি মসজিদে তখন দোয়া করছেন হামনি আল্লাহা ও আলা আল্লাহ আমাকে রহম করুন এবং মোহাম্মদ সাল্লাইসাল্লামকে রহম করুন আর আমাদের দুজনের সাথে আর কাউকে রহম করবেন না কারণ সাহাবিদের শক্ত প্রতিবাদে তিনি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান তাই তাদের জন্য তাদের জন্য দোয়া করেননি আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম তাকে বললেন তুমি আল্লাহর বিশাল রহমকি ব্যাপক বিষয়কে তুমি সংকীর্ণ করে ফেলেছ এভাবে দোয়া করতে হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা এই হাদিসগুলি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে রাসুল সাল্লিহামের মধুর আচরণ নম্র নম্রভদ্র আচরণ সকলকে মুগ্ধ করেছে অমুসলিমকেও মুগ্ধ করেছে শুধু অমুসলিম নয় ইসলামের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে এমন ব্যক্তিদেরকেও রাসুল সাল্লাহ আলিহ নম্র নম্রভদ্র আচরণ মুগ্ধ করেছে সুতরাং রাসুল সাল্লামের এই আদর্শ আমাদের গ্রহণ করে আমাদের জীবনটিকে করা নম্র ভদ্র আচরণের যেন আমরা আল্লাহ আমাদের সকলকে দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা ইমাম বুখারি রহম্লা এরপরে দ্বিতীয় আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন বাদা। মমিনদের পারস্পরিক সম্পর্ক কি ধরনের হতে পারে সে সম্পর্কেই ইমাম বুখারি রাহে অধ্যায় নিয়ে এসেছেন মমিনদের পারস্পরিক সম্পর্ক হবে এক মমিন আরেক মমিনকে সহযোগিতা দেবে এক মহমিন বিপদগ্রস্ত হলে আরেক মমিন ছুটে আসবে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এক মমিন ক্ষতিগ্রস্ত হলে আরেক মমিন ছুটে আসবে তাকে ক্ষতি থেকে মুক্ত করার জন্য বলেন আল মুমিনী কালবোনিয়ান িয়ানুদ্ এক মমিন আরেক মৌমিনের সম্পর্ক হলো একটা অট্টালিকার মতো একটা ভবনের মতো একটা ভবন যেমন এক ইটের সাথে আরেক এক ইটকে লাগিয়ে দিয়ে একটা ভবন তৈরি করতে হয় ঠিক মৌমিন সমাজের মুসলিম সমাজের অবস্থাটাও হলো একজন আরেকজন মৌমিনের সাথে জড়িত অঙ্গাঙ্গী ভাবে জড়িত দৃষ্টান্ত দিয়ে বুঝালেন সাবনা সাবে আঙ্গুলগুলির মাঝে একটার ভিতরে আরেকটাকে আঙ্গুলগুলির মাঝে প্রবেশ করলেন বুঝালেন যে এইভাবে যেমন একটা একটার সাথে জড়িত তারা পরে আরেকজনুল বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন কে রাখবেনি। কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সাথে দিয়ে অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा दे আমি আবদুল্লাহ ইবনু জুবাই রাজি আল্লাহ আনহুকে মক্কায় মিম্বরের উপর বলতে শুনেছি যে হে লোক সকল নবী করিম সাল্লাহু আলহিহ্লাম বলতেন আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেয়া হয় সে আকাঙ্ক্ষা করবে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 কল্যাণে এগিয়ে আসবে সেই নির্দেশনায় দিয়েছেন সেই হাদিসে কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আজকে মুসলিম সমাজ শতদলে বিভক্ত হয়ে এক দল আরেক দলের বিপক্ষে এক দল আরেক দলকে বিপদে ফেলতে চায় এক দল আরেক দলকে ক্ষতিগ্রস্ত করতে চায় আজকে মুসলিম সমাজ মনি হয়েছে আল্লাহ আকবার ইমানের দাবি এটি নয় ইসলামের দাবি এটি নয় ইমানের দাবি হলো রাসুল সাল আলী সাল্লাম বললেন আল মুমিনুল ইল মু কাল বনিয়ান একজন মৌমিন আরেকজন মৌমিনের সম্পর্ক হলো একটা অট্টালিকার ন্যায় একটা ভবনের ন্যায় একটা ভবনের পার্স একটা ওয়ালের পার্স একটা ইট দিয়ে আরেকটা ইটের সাথে সম্পৃক্ত হয়ে জড়িত হয়ে যেমন ওয়াল তৈরি হয় ঠিক মৌমিনদের সম্পর্ক মমিন সমাজের মুসলিম সমাজের সম্পর্ক হবে এরকম সুতরাং যদি এই হয়ে থাকে মৌমিনদের পরিচয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি মৌমিনদের বৈশিষ্ট্য এই বর্ণনা করে থাকেন তাহলে আজকে আমরা কোন পর্যায়ে রয়েছি আমাদের সতত বিভক্ত হয়ে বা অমুসলিম সমাজ আজকে আমাদেরকে রাজনৈতিক ফিল্ডে এক বিভক্ত করেছে ধর্মীয় ফিল্ডে আরেক বিভক্ত করেছে সামাজিক ফিল্ডে আরেক বিভক্ত করেছে নানাবিধ বিভক্ত করে মুসলিম সমাজকে একে অপরের শত্রুতে পরিণত করে দিয়েছে আল্লাহ আকবার। ইসলামের আদর্শ এটি কখনো নয় ইসলামের নিয়ম এটি কখনো নয় ইমানের দাবি এটি কখনো নয় আসুন আমরা সেই বিভক্তি ভুলে গিয়ে একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই হিসাবে আমাদের মাঝে যেন মধুর সম্পর্ক গড়ে তুলতে পারি একজন অপরজনকে শত্রু না ভেবে যেন বন্ধু হিসাবে ভাবতে পারি একজন অপরজনের সহযোগিতায় যেন এগিয়ে আসতে পারি একজন অপরজনকে যেন ক্ষতিগ্রস্ত হতে মুক্ত করার পথেই পা বাড়াতে পারি আল্লা সুবাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন হেমাম বুখারি রহম্লা এ পর্যায়ে আরেকটি হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার নম্বর হাদিস যে হাদিসটি পূর্বে সাথে সম্পৃক্ত ছিলেন। যখন কোন ব্যক্তি এমনই মুহূর্তে আসলেন কিছু জিজ্ঞাসার জন্য অথবা তার কিছু প্রয়োজন চাওয়ার জন্য আকবাল আলাই নীজি ফক আলা দেখেই আমাদের সকলের দিকে সম্বোধন করে আমাদেরকে বললেন ইসফাউজারু তোমরা সুপারিশ করো তাহলে তোমরা সব লাভ করবে প্রতিদান পাবে তোমরা সুপারিশ করো আল্লা সুবহানা আল্লাহ সেই তিনি সমাজ পরস্পরের সুপারিশে একে অপরকে সহযোগিতা দেবে তবে আমরা জানি সুপারিশ দুই ধরনের হয়ে থাকে যার আলোচনা পরবর্তী অধ্যায় আসবে সুপারিশ ভালো কাজেও হয় সুপারিশ খারাপ কাজেও হয় ভালো কাজে আপনি যদি সুপারিশ করেন কোনো স্বার্থ ছাড়াই তাহলে এর প্রতিদান আপনি পাবেন আর যদি আপনি কোনো স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য অন্যায়ভাবে সুপারিশ করেন তাহলে আপনি এ অন্যায় সুপারিশের জন্য আপনি এর প্রতিফল হিসাবে গোনাপ লাভ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ অধ্যায় আমাদেরকে স্মরণ করে দিচ্ছে মুসলিম সমাজ পরস্পর একে অপরকে সহযোগিতা দিবে পরস্পরে একে অপরের কল্যাণে এগিয়ে আসবে আমাদের আচরণ আমাদের স্বভাব আমাদের আদর্শ যেন সে ধরনের হয় আল্লাহ আমাদের সকলকে সে তো দান করুন এ পর্যায়ে ইমাম বুখারি রহেমহল্লা আর একটি অধ্যায় নিয়ে এসেছেন সাঁত্রিশতম অধ্যায় এ অধ্যায় তিনি একটি আয়াত দিয়েই অধ্যায় বেঁধেছেন সুরানিস এর পঁচাশি নম্বর আয়াত আল্লাহ সুবহানুবহান নির্দেশ দিলেন সে কোথায় একটু আগে আমার বলেছি যে ব্যক্তি ভালো কাজে ভালো বিষয়ে সুপারিশ করবে এজন্য তার ভালো অংশ রয়েছে সে সব লাভ করবে খারাপ কাজে খারাপ বিষয়ে খারাপ চিন্তায় সুপারিশ করবে এজন্য তার সে প্রতিফল রয়েছে সে গোনা পাবে হিমাম বোখারি রাহিমা এ আয়াত দিয়েই এ অধ্যায় বেঁধেছেন একইভাবে এ অধ্যায়ও তিনি সেই হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি পূর্বেই আলোচনা হয়েছে নবী সাল্লাহুসাল্লাম বলেন ইসফাউ ফালতুজারু তোমরা সুপারিশ করো প্রতিদান পাবে অর্থাৎ সুপারিশ করো ভালো বিষয়ে ভালো কাজে তাহলে তোমরা অবশ্যই ভালো প্রতিদান পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুপারিশ একটি ব্যাপক বিষয় দুনিয়ার বিষয় সুপারিশ আখেরাতেরও বিষয় মূলত এখানে দুনিয়ার বিষয়ের সুপারিশের কথাই আলোচনা এসেছে যেটা ইমাম বোখারি রহমাহুল্লাহ পূর্বের অধ্যায়ের সাথে সম্পৃক্ত রেখেছেন দুনিয়াতে মানুষ চলতে ফিরতে অনেক সময় আপনি যোগ্য ব্যক্তি ঠিকই কিন্তু একজন পরিচিত মানুষ আপনার সুপারিশ না করলে আপনি আপনার অধিকার সঠিকভাবে পাচ্ছেন না অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সেখানে একজন পরিচিত ব্যক্তির সুপারিশের প্রয়োজন এটি আল্লাহ রসুল সাল্লাইের এই হাদিস থেকে আমরা পাচ্ছি কারণ তিনি বললেন যে হঠাৎ একজন আগন্ত ব্যক্তি এসে কিছু চেয়ে বসলেন রসুল সাল্লাইসাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা সুপারিশ করো প্রতিদান পাবে এর মানে এ ব্যক্তি আসলে উপযুক্ত কি না পাওয়ার যোগ্য কিনা যা চাচ্ছে রাসুল সাল্লাহামের কাছে স্পষ্ট নয় তাই তিনি সাহাবিদেরকে বললেন তোমরা সুপারিশ করো প্রতিদান পাবে রাসুল সাল্লুসাল্লাম এর দ্বারা আমাদেরকে নির্দেশনা দিলেন যে এমনইভাবে যখন কোনো যোগ্য ব্যক্তির তার অধিকার আদায়ের ক্ষেত্রে সুপারিশের প্রয়োজন হবে ক্ষেত্রে আমরা যদি সুপারিশ করি তাহলে এর বিনিময়ে আমরা অবশ্যই আল্লাহর কাছে প্রতিদান পাবো কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের সমাজটা এমন হয়েছে ন্যায় কাজের সুপারিশের চেয়ে অন্যায় কাজের সুপারিশে যেন আমাদের সমাজ ভরে গেছে আজকে সমাজে সর্বত্র দুর্নীতি সমাজে সর্বত্র অনিয়ম অনীতি আর এই দুর্নীতির জন্য শুধু সুপারিশ নয় বরং যারা নেতৃত্ব দেন উপর যায়। এই দুর্নীতির জন্য এই অন্যায়ের জন্য অনধিকার চর্চার জন্য মানুষের প্রতি জুলুম নির্যাতনের জন্য সুপারিশ এসে থাকে সাধারণ ব্যক্তিদের পক্ষ থেকেও নয় বরং মূল দায়িত্বশীল যারা ওপর পর্যায়ের তাদের পক্ষ থেকেও এই সুপারিশ এসে থাকে জেনে নিন আপনি যেই স্তরের হন পৃথিবীতে আপনার যতই দাপট হোক না কেন পৃথিবীতে আপনার যতই ক্ষমতা থাকুক না কেন আপনাকে একদিন আল্লা সুহানা হাত আলার আদালতে উপস্থিত হতে হবে আজকে আপনার ক্ষমতার যদি আপনি অপব্যবহার করে অন্যায়ভাবে সুপারিশ করে থাকেন কোনো সন্দেহ নেই এর জন্য সাজা আপনাকে ভোগ করতেই হবে আল্লাহ সুহানার কাছে বিকল্প কোনো পথে চলার আপনার সুযোগ নেই অতএব যে যে পর্যায়ে হই না কেন সকল পর্যায়ে সুপারিশ হতে পারে বরং যে যত বড় ক্ষমতায় রয়েছেন যত বড় পদে রয়েছেন তার সুপারিশটা তত বড় হবে তত গুরুত্ববহ হবে তত কার্যকরী হবে তাহলে সেই ব্যক্তিদেরকে তত বেশি সতর্ক হতে হবে আপনার সুপারিশ যেন অপাত্রে না হয় আপনার সুপারিশ যেন খারাপ কাজে না হয় আপনার সুপারিশ যেন মানুষের জুলুম নির্যাতনের ক্ষেত্রে না হয় আপনার সুপারিশ যেন দিন ধ্বংসের ক্ষেত্রে না হয় আপনার সুপারিশ যেন ইসলাম বিদ্বেষ মুসলিম সমাজের বিরুদ্ধে না হয় আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে আপনি নিজে মুসলিম বলে দাবি করবেন আবার মুসলিম সমাজের বিপক্ষে নির্যাতনের আপনি সুপারিশ করবেন জেনে নিন আপনার এই ইসলাম দিয়ে আল্লাহকে খুশি করা সম্ভব নয় আপনার এই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় আপনার এই ইসলাম দিয়ে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয় আল্লা সুবহান বিষয়টি আমাদের সকলকে উপলব্ধি করে যথাযথ যেন আমরা সৎ কাজে সঠিকভাবে ভাবে সঠিক সুপারিশ করতে পারি এবং খারাপ সুপারিশ এ পর্যায়ে আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন তম অধ্যায় অধ্যায় বেঁধেছেন বাবু নবী সাল্লাহ আলী হুসাল্লাম তিনি অশ্লীল ছিলেন না অমার্জিত ছিলেন না মানুষের অশ্লীলতা দুইভাবে হতে পারে একটি হচ্ছে জন্মগত হতে পারে আরেকটি কর্মগত হতে পারে নবী সাল্লাহ আলিহাসাল্লামের মাঝে এ অমার্জিত অশোভনীয় কর্মকাণ্ড চিন্তা চেতনা এর সামান্যতম লেশ ছিল না জন্মগতও নয় কর্মগতও নয় সকল দিক থেকে আল্লা সুভান আহতলা নবী সাল্লা সাল্লামকে পরিপূর্ণ করেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় শেষের দিকে আবার সুযোগ হলে আবার আমরা এই বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসবো আপনাদের সামনে আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি আল্লা সুবহান আহ্বা তালা আমাদের জীবনকে যেন সুন্দর করার আমাদের জীবন যেন মার্জিত করার অশ্লীলতা মুক্ত করার অন্যায় অপকর্ম মুক্ত করার তৌফিক দান করুন আমিন الحمد لله رب العالمين الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك पर्दान ना जहां नष्ट एक्टी गुना सवार अल्लाहर संगे अपर के দেখুন ইসলাম ও অজ্ঞতা কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়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 Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But a meaning should be to spend the message of Allah's man. To implement the convincing Islamic-com-educational formula to excel in your career. Dekhun, career guidance. Kaal raat, shade time, aap puno shamprachar. Shakaal shade not aip bangladeshe, peace tv bangla